الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدا وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا افتقوا الله وقولوه قولا سبيدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فازا فوزا عظيما اما بعض وقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامر اهل قبل الصلاه واستبر عليها জন্যে এবং যাবতীয় দরুদার শীহ মানব জাতির প্রাথমিক ইউনিট হচ্ছে তার পরিবার পরিবার বিহীন মানুষ এ পৃথিবীর কোন কার্যকর সংস্থা নয় ব্যক্তি নিজস্ব প্রতিভা বলে সমাজের অনেক উপকার করতে পারে কিন্তু সমাজ গড়তে পারে না সামাজিক শৃঙ্খলা শান্তি যদি না থাকে সে সমাজের কোনো কিছু সৃষ্টি হতে পারে না সে কারণে মানুষ বংশবৃদ্ধির যে ব্যবস্থাপনার লাভ দিয়েছেন সেখানে একজন নারী এবং একজন পুরুষের ভূমিকাই প্রধান এখন পত্রিকায় দেখছি বিজ্ঞানীরা এমন এক পর্যায়ে এসে গেছেন যে আগামীতে নারী ছাড়াই সন্তান একই জন্ম দিতে পারবে পুরুষ এটাই যদি হয় ধ্বংস ওই গবেষণা ধ্বংস হোক আবিষ্কার যা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দুজন মানুষের সামগ্রিক প্রচেষ্টায় একটা পরিবার গড়ে ওঠে এবং তাদের মাধ্যমে আগত সন্তান প্রতিপালিত হয় এবং তাদের আচার ব্যবহারের মাধ্যমে সন্তানগুলো সুন্দর আচরণে অভ্যস্ত হয় আর তাদের পরেই আসে সমাজ আর এই সুন্দর সন্তানদের মাধ্যমে এই সুন্দর সমাজ গঠিত হয় जे सन्तान गुरु छाग मत ए जन्म है से सन्तान कख सुंदर समाज व्यवस्था गठने स्वाभाव भूमिका रखते परेना और एक कारण मानुषे जिन सृष्टिकरता आल्ला मानवजाति के लक्ष्य कर परिष्कार भाषा बोले ও আমার আহলাকাল আলাই হ্যা তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও নিজে তার উপরে দৃঢ় থাকোকা রিসকান তোমার কাছে আমরা রুজি চাই না বরং আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি আকিব তুলির তাক তোমার শেষ পরিণতি হচ্ছে তাকওয়ার উপরে নির্ভরশীল আল্লাহ ভিরুতা যদি তোমার পরিবারে না থাকে তাহলে তুমি শেষ ধ্বংস কোনো প্রয়োজন নেই তোমার সুরের তোয়াহা একশো বত্রিশ নম্বর আয়াত একটি যুগান্তকারী আয়াত শেষে হাদিসে বাহ্ল সুরুল্লাহে সাল্লি আসাল্লাম মরু সি বিয়ান কমিশে তোমরা তোমাদের বাচ্চাদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হবে ষাট প্রয়োজনে তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হবে দশ এগুলো কেন ইসলাম মানুষের পরিবার ব্যবস্থাকে সব থেকে গুরুত্ব দেয় আর পরিবার যখন যেখানে বসবাস করে সে একা থাকে না পাশে অন্যান্য অন্য অন্য প্রতিবেশীরাও থাকে এজন্য সে ব্যাপারে কঠিন নির্দেশনা এসেছে হারিয়েছে বাবা লাল্লাহ হে সাল্ল্লা সাল্লাম অল্লাহ লাই ইমন অল্লাহে লাই ইমন অল্লাহে লাই ইমেন্লামন যার হু বাবা একা আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় তোলার কথম সে মোমিন নয় যে তার প্রতিবেশীর কারিতা থেকে নিরাপদ থাকতো না অত প্রতিবেশী যদি শত্রু হয় সেখানে বসবাস করার চাইতে জঙ্গলে যাওয়া অনেক ভালো এবার এই সাথে শুধু পরিবার এবং প্রতিবেশী মিলিতভাবে যে সমাজ গঠিত হয় সেই সমাজ নেতাদের উদ্দেশ্যে আরও কঠোর নির্দেশনা এসেছে কারণ মানুষ কখনই একা বসবাস করতে পারে না সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে অবশ্যই জীবন জীবনযাপন করতে হয় তাকে অবশ্যই নেতার আনুগত্য করতে হয় সেখানে যে বলা হয়েছে দেখো এই নেতারা সাবধান কেয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধেই কিন্তু সমাজের লোকেরা ফরিহাত করবেন রব্বানা আনা সাদাতানা, আতাহনা সাদানা স রব্বানা আ তহিম জয় ফানুম দুনিয়াতে আমরা আনুগত্য করতাম সাদাত আমাদের নেতাদের কুবর আনা আমাদের গুরুজনদের বড়োদের সাবিল তারই আমাদেরকে পদভ্রষ্ট করেছে রব্বানা আ তহিম জয় ফান আজকে যদি আমাদেরকে জাহান নামে যেতে হয় তাহলে আমাদের গুরুজনদেরকে নেতাদেরকে ডবল ডবল শাস্তি দাও কবির তাদেরকে মহা অভিশাপে অভিশপ্ত কর তিনটা বিষয় খেয়াল করেছেন কি প্রথমে নিজের পরিবারকে নির্দেশ দিচ্ছেন আর পরিবারের প্রধান হিসাবে বলা হচ্ছে অস্তাবের আলাইহা তুমি নিজে সালাতের উপরে দৃঢ় থাকো এরপরে প্রতিবেশীদেরকে বলা হলো এরপরে সমাজ নেতাদের বলা হলো এরপরে রাষ্ট্রনেতাদেরকেও আরো কঠোরভাবে এসেছে যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করতে চাই তো সেই জনপদের নেতাদেরকে আমরা অনুমতি দেয় অতপর তারা সেখানে ফাঁসে কাজ কাম শুরু করে দেয় কফা চাষ শুরু করে দেয় अतप तर शासि अवधारित हो जाएँ तेबारे निश्चिन्ह कर पृथ्वी इतिहास छयटी जति एश्चिहर गहने का पटक तरा जान तर नाम प्रथम ध्वस है नूहर कम एके आधे कम शाल कम स्वयर कम नहीं मोट छयटा लुतर कम एके शेष हो गए তো অপাচারের কারণে আজকে ওর পাপাচার সারা দেশে বৃদ্ধি পেয়েছে এই পাপাচার দূর করার জন্য একক ব্যক্তির পক্ষে সম্ভব নয় যদি পুরা সমাজ রাষ্ট্র প্রতিবেশী এবং পিতামাতা পরিবার যারা আছেন সবাই যদি সব সর্বমুখী চেষ্টা না করে কশ্চিনকালে আপনার এই সুন্দর ফুটপুটে বাচ্চাটি সুন্দর হয়ে থাকবে না নষ্ট হয়ে যাবে যারা গতকালকের পত্রিকা পড়েছেন তারা দেখেছেন বাংলাদেশের এক সময়ের অত্যন্ত নামকরা কীর্তি সন্তান প্রধান নির্বাচন কমিশনার তারই নিজের ভাতিজা একটি মাত্র ছেলে মাত্র সতেরো বছর বয়স নিজের বাবার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো আজকে মারা গেল তার বাপ এটাও কি জীবন তাদের কোনো টাকা পয়সার অভাব নাই যথেষ্ট ধনসম্পদ তাদের দুনিয়াতে আছে মানসম্মান যথেষ্ট তাদের আছে সারা দুনিয়া তাদের নাম জানে আমরা এক ডাকে তার নাম জানি অথচ সেই পরিবারে নিঃসন্দেহে পরিবার প্রতিপালনের কোনো ধর্মীয় ব্যবস্থাপনা ছিল না একটি সন্তান মানুষ করতে যে ব্যর্থ যে পিতা সেই পিতার সেই পিতা মাতাকে সেই চাচাদেরকে কি বলে আপনি অভিহিত করবেন যারা সারা দেশের শাসনকর্তা পদে অধিষ্ঠিত তারা নিজের ঘরের একটি সন্তানকে মানুষ করতে পারলো না তার জীবনটা চলে গেল আজকে পড়ে থাকল ফরিপুরে বিশাল অটালিকা প্রাসাদ বাড়ি। এখানে সেখানে ঢাকায় রাজশাহী সব দিয়ে বাড়িয়ার টাকা পয়সা ব্যাঙ্ক ফ্যালেন্স সবই রেখে ছেলের হাতে পুরী আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেল কী হচ্ছে দেশে কৃষির আইন কেন আমার শিক্ষামন্ত্রী পরশু দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বক্তৃদের এক পর্যায়ে দুঃখ করে বলেই ফেলেছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষ তৈরি হয় না সেই বিশ্ববিদ্যালয়ে সরকারে টাকা দেওয়ার কী প্রয়োজন খালি খুনি গুন্ডা তৈরি হবার জন্য বিশ্বযোগ করা হচ্ছে অথচ দায়ী কিন্তু রাজনৈতিক নেতারাই এটা বলে নাই ওটা বললে নিজের দায়ী আজকে ছাত্র লেখকরা শিখছে বাপ ভেবে নিয়েছেন শুধুমাত্র প্রাইভেট পড়ার টাকা দিলে হয়ে গেল হিসাবে সে পত্রিকায় ঢাকাতে একটা ছাত্র মানুষ করতে গড় পরিবার পিছু আট হাজার টাকা খরচ হয় ক্লাসের বেতন টুন সব বাদ রেগুলেশন শুধুমাত্র কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের বেকরণেশা আইডিয়াল এই ধরনের নামকর কতগুলো প্রতিষ্ঠানের ছাত্রদের উপরে একটা জরিপ চালিয়ে বলা হয়েছে প্রত্যেক বাপের কমপক্ষে গড়ে আট হাজার টাকা খরচায় শুধু প্রাইভেট টিউশনে খরচ দিতে কি আনবিকের শেষ পর্যন্ত একটা কি বলে ওটা কি প্লাস কি বলে এ প্লাস এসব নাম বাবা আমাদের মাথায় আসে একটা এ প্লাসের একটা ঘোড়ার ডিম পাওয়ার জন্য এত পয়সা খরচ লাভ হচ্ছে কি হচ্ছে হুন্ডা এই ছেলেটি কেন করেছে বাপ তাকে একটা হুন্ডা কিনে দিয়েছিল অনেক আগে মানে এই এই বছরে কিনে দিয়েছে অন্য মডেলের খুব দামি হুন্ডা কিন্তু ছেলের ওটা পছন্দ হয়নি কয়েকদিন চালানোর পরে বলছে আব্বা আমি এই মডেল না আর উন্নত মডেলের হুন্ডা নেব বাপ বলছে বাবা এটা পরেনিও এক্ষুনি নেয় মাত্র কয়েকদিন আগে তো তোমায় কিনে দিলাম বাপ দেন নাই এই অপরাধে পেট্রোল ঢেলে বাপকে ঘরের মধ্যে হত্যা করলো যে ছেলে মাত্র বয়স সতেরো কেবলমাত্র হাইস্কুল ছেলে কলেজে ঢুকেছে এই ছেলে কখনোই জানে না যে বাপের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি সে জানে না বাপ হল জান্নাতের মধ্যম দরজা আল্লাহ রসুলের কাছে একজন যেই বলছে হে আল্লাহ হে আল্লাহ রসুল আমি অমুককে বিয়ে করতে চাই আব্বা আজি না আমি কি করব আল্লাহ রসুল বললেন দেখো বাপ হলো জান্নাতের মধ্যম দরজা তুমি ইচ্ছা করলে ও দরজা খুলতেও পারো বন্ধও করতে পারো তাই মানে ওই দরজা না খুললে তুমি জান্নতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ বাপের অসন্তুষ্টি জিয়ে রেখে তুমি বিয়ে করো না এর অর্থ তাই হচ্ছে না এই হাতির যদি ও ছোট বাচ্চা ছোটবেলা শিখতো ও কখনই তার বাগকে পেট্রোল ডিলে হত্যা করতে পারত না সে যদি জানতো আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত নির্ভর করছে জান্ন হাতে কম তাহলে কখনোই সে মাকে অসম্মান করতে পারত না সে যদি জানতো আমরা যে চাচা বাবা যারা আমরা আছি এদের সম্মান মর্যাদা রাখ আমার জন্য কর্তব্য নালদার সাহু বলছেন দেখো সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যা তার বাপের এবং বাপের বন্ধুদের সম্মানকে অক্ষুন্ন রাখার জন্য চেষ্টা করে কি বাপের মৃত্যুর পরে বাপের বন্ধুদের সঙ্গে সুসম্পর্কে বজায় রাখে ওই ছেলেই হচ্ছে আল্লিকটের সবচেয়ে উত্তম সন্তান এই হাদি যদি সে জানত সে কখনোই তার এই স্বনাম ধন্য পিতাকে এইভাবে করতে না চাচাকে এইভাবে হদস্ত করতো না ব্যবসা যারা তিন ভাই তিন ভাই নাম করে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন এটিএম সন্সুল হদা তার নাম জানে এবং কোন শিক্ষিত লোকই বাংলাদেশের জন্য সে মাথা তুলতে পারবে না কখনো কোথাও তুলতে পারবে না ওই বাপ বা ওই বাপের সন্তান চার্থ ভাইরা কেউ কোন চাকরির ক্ষেত্রে বলতে পারবে না আমি অমুখ লোকের চার্থ ভাই যে তার বাপকে ঘরের মধ্যে পেট্রোল ঢিলে খুন করেছে একটা ছেলে যখন নষ্ট হয় সেখানে একা নষ্ট হয় না পুরো পরিবারের সম্মান নষ্ট করে পুরো দেশের সম্মান নষ্ট করে আর সারা পত্রপত্রিকা হয়ে সারা ওয়ার্ল্ডে চলে গেল যে অমুকের ছেলে এই কাজ করেছে তাই হল না আজকের বিশ্ব ছোট্ট নয় বিশাল দুনিয়ার সমস্ত লোক এক জায়গায় সব খবর অতএব ভাইরা সাবধান এটা সন্তানকে এককভাবে দায়ী না করে আসল নিজেরা চিন্তা করি করোনা কত কঠিন ব্যাপার প্রথম বলা হচ্ছে তুমি তোমার সন্তানকে সালাচার আদেশ দেওয়া দিয়ে ঘুম করো না অস্তা বিড়ালাইহা তুমি নিজের দৃঢ় থাকো অর্থাৎ তুমি যাবে না মোর যদি করে ছেলে একা যাবে এটা হবে না বাপ যদি অন্যায় কাজ করে আর ছেলে যদি ভালো কাজ করার নির্দেশ যায় ওই বাপের নির্দেশ কে মানবে আর বাবার এগুলো কেন করে রুজুর জন্য করে ছেলে বড়ো লোক হবে গুড়ু বয়সে আমি ঘরে পড়ে থাকবো তখন তো আমাকে দেখা থাকবে না ছেলে টাকা ইনকাম করবো আমি সেটা খাব খাবো এই স্বার্থে কিন্তু ছেলে মানুষ করে মানুষ অর্থাৎ এটা সম্পূর্ণ উল্টা ধারণা আল্লাহ বলে দিচ্ছেন না তোমার কাছে আমরা রুজি চাই না আমরাই তোমাকে রুজি দেব ছেলে চলে গেছে করার জন্য ঘরে আছো তোমার একটা ওষুধ আনতে গেলেও ছেলে কাজে লাগে না প্রতিবেশী যদি তোমাকে সাহায্য না করে তাই না যদি অসুস্থ হয়ে পড়ো তোমাকে হাসপাতালে নিয়ে যাবে বা ছেলে কোন কাজে লাগে ছেলে তো আছে বিদেশে অর্থাৎ কে কার কাজে লাগবে এই বিষয়টা তোমার ইফতিয়ারি নয় কে কাকে রুজি দেবে এটা তোমার নয় রুজি আমি দিয়ে থাকি তুমি কোনো খবরে রাখো না না হানো না আমি তোমার রুজি দেবো তুমি বুড়া কি যে তো রুজি আমি দেবো না ছেলে দেবে নাকি অত সাব ভেসব চিন্তা ছাড়ো আকে বতলে তাকওয়া মনে রেখো ছেলে হ বাবা হ প্রত্যেকেরই মূল পরিণাম হচ্ছে তাকুয়ার উপরে আল্লাহ ভীতির উপরে ছেলে আল্লাহ ভিতে হবে বাবা আল্লাহ ভিত্তি থাকবে তাহলেই সেই পরিবারে সেই সমাজে শান্তি থাকবে বাবা হে সাল্লি সাল্লাম তিনজন ব্যক্তি কখনোই জানাতে প্রবেশ করবে না যে নিয়মিত মত খা এই যে ছেলেটি মেরেছে কয়েক বছর আগেই সতেরো বছর বয়স তার কয়েক বছর আগে থেকেই সে মদে অব্যাস্ত হয়ে গেছে চিন্তা করুন বড়ো লোক মদ কেনার টাকা অভাব নাই ইয়া কেনার তো অভাব নাই এখন চাচারা বলছে আমরা খুব চেষ্টা করছি কিন্তু পাইনি আসলে একটা ছেলে যদি অন্যায় পথে একবার চলে যায় তাকে ফেরানো খুব কঠিন আর ছেলে তো মেরে ফেলি দেওয়া যায় না আগে সাবধানে হওয়া দরকার ছিল যে কার সঙ্গে সে মেশে এই জন্য হাদিসে রয়েছে তুমি ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো না দেখো সে কার সঙ্গে মেশে তার বন্ধু কারা বাবা কিন্তু খেয়াল করেনি ছেলে কার সঙ্গে মেশে যদি এটা খেয়াল করতো তাহলে কিন্তু মদ খাইতো না বাপ তো মদ খায় না ভাব তো বড়ো মানুষ কিন্তু ছেলে যে গোপনে গোপনে কার সঙ্গে মেশে এদিকে বাবা হতবা বা খেয়াল করেননি হতেও তো পারে এটা এটা খুব বেশি জরুরি হয়ে গেছে আজকে আজকে মাদকতার পরিবেশে এই সমাজ দূষিত হয়ে গেছে ঘরে ঘরে হাত বাড়ালেই বা পাওয়া যায় হাত বাড়ালেই মত পাওয়া যায় এগুলো কারা করছে আপনারা সব জানেন লোককে দোষ দিয়ে কি করব কি প্রশাসন এখানে চূড়ান্ত ঢিলা চূড়ান্ত অলস ঘুষ আর ঘুষ ঘুষ দিয়ে হালাল করে নিচ্ছে না এটা বললে তো খালি মেজার হবে वही ऐले एडिक्टेड हो गए तो जाननाते प्रवेश प्रथम दिन जो मद खे चल्लिंग सेलाब कबुल्वित दिन मद खेले चल्लिन शालाब कबुल तीत दिन मद खेले से कबुल है ना जतक्षण से परिपूर्ण भाव तहबा ना तब यम अवस्था मानुष खूब कम ही तहबा कर जार मध्य आल्ला खूब बसि दूर अती थे সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দে বদিনায় অলিতে গলিতে যখন মদের ভাণ্ড ভেঙে স্রোত বইয়ে দেওয়া হয়েছিল যেসব মানুষ ওই ধরনের আল্লাভ মানুষ যদি কখনো তৈরি হয় তাহলেই সম্ভব হবে এটা মত পরিত্যাগ করা আজকের এই তাকওয়াবিহীন সমাজে একটা ছেলেকে বলবাসে মদ ছেড়ে দিবে এত সহজ মনে করবেন না প্রথম কথা হলো যে ব্যক্তি মদ খায় মদে সে জান্নাতে প্রবেশ করবে না ছেলেরা ভালো করে হাতেষ্ঠা মনে রেখে দিব দুই নম্বর হলো আক। যে বাপমার অবাধ্য সে জান্নাতে প্রবেশ করবে না বাপমা কখনই সন্তানের অমঙ্গল চায় না ইল্লা ইল্লাম আশাআল্লাহ এরপরও আমরা দেখেছি ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে অ হজর নেই মালিয়া দূর তুমি আমার সামনে থেকে চুরোদিনের মতো বলা সত্ত্বেও ইব্রাহিম বাপের জন্য বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করার পরেও যখন মদিনায় হিজরত করছেন তখন ওর মায়ের কবর গিয়ে লুটুপুটি কাটে করছে মা কিন্তু ইসলাম কবুল করেন কিন্তু না শেষে আল্লাহ বলছে এই মোহাম্মদ কান্দো ভালো সমস্যা নেই তোমার মা তো কিন্তু যেন মা কামনা করো না চিন্তা করছেন কঠিন ব্যাপার বাপ মায়ের প্রতি এই সন্তানের স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধ এতটুকু মানবিক মূল্যবোধও কি আজকে আছে প্রত্যেক খোলেন প্রতিদিনই দেখছেন সন্তান নিজের মাকে জবে করছে এক বিঘা জমির জন্য ভাবকে মেরে দিচ্ছে ভাইরে বাইরে মিশে একটু জমির জন্য সমাজ কত নিচে চলে গেছে যার অসিলা তুই দুনিয়াতে আসলি বেটা তাদেরকে তুই দুনিয়া থেকে উঠিয়ে দিচ্ছিস তোকে কোথায় স্থান হবে তাহলে আপমার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করবে না আর তিন নম্বর যে পরিবারে দায়ুষ আছে সেই পরিবার সেই দায়ুষ কখনই জাননাতে যাবে না দায়ুষ সম্পর্কে আপনারা সবাই জানেন কম পরিবারের মধ্যে পায়েসা কাজ হচ্ছে আপনি জানেন তা আপনি কিছু বলেন না আপনি ভালো মানুষ তার যদি পড়েন মসজিদে যাচ্ছেন হজ করছেন নোংরা করছেন বাহ্যিক সামাজিকভাবে আপনি অত্যন্ত পরাজগর মানুষ যে পরিবারের কী আপনার আর কেউ না যেন তো খবর রাখে যে আপনার পরিবারে কি হচ্ছে আপনার মেয়ে কি করে আপনার বউ কি করে আপনার ছেলে কি করে আপনার নোংরা দুনিয়ার নোংরা টাকার গরমে যা খুশি অন্যায় কাজ করে আপনার ছেলে মেয়েরা এটা দেখার পরেও আপনি কিছুই বলেন না আপনি হয়তো বলবেন আমি বলে পারি না বলেই বলি না হ্যাঁ যদি অবস্থায় হয় তাহলে আপনি পরিবার সে চলে যান তাহলে দায়ুষ বদনাম থেকে আপনি বাঁচবেন দায়ুষ কখন জান্নাতে প্রবেশ করবে না অতএব পরিবার প্রধানরা সাবধান তিনটা জিনিস আবার মনে করে দিই তিনজন ব্যক্তি কখন ওই জাননাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মদে অভ্যস্ত দুই যে ব্যক্তি বাপ তিন যে ব্যক্তি দায় ইউজ অর্থাৎ পরিবারের ফায়সা কাজ হওয়া জানা সত্ত্বেও সে কোনো ব্যবস্থা গ্রহণ করে না এই ব্যক্তি নিজে ভালো থেকে আপনি জানার পাবেন না অতএব সাবধান পরিবার প্রথা শেষ হয়ে গেছে যে পরিবার প্রথা সে আপনি চলতে পারবেন না বাংলাদেশে প্রায় এক কোটি লোক বিদেশে চাকরি করে জীবন জীবনযাপন করে তাদের পরিবার কোথায় থাকে দেশেই তো থাকে হয়তো খুবই অল্প সংখ্যক মানুষ পরিবার নিয়ে বিদেশে আছে বিদেশের পরিবারকে অ্যালাউ করে না এই পরিবারটা থাকছে আপনার ভাইদের কাছে বা থাকছে আপনার বাপমার কাছে অথবা আপনার চাচাদের কাছে বা প্রতিবেশীদের কাছে তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি কীভাবে বিদেশে থাকবেন আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় নিজের প্রতিবেশী নিজের পরিবারের সঙ্গে সম্পর্কে ভালো রাখতেই হবে কীভাবে রাখবেন আপনার আচরণের মাধ্যমে আবার আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং সব সর্বোপরি উত্তম ব্যবহারের মাধ্যমে যদি এটা না করেন আপনি নিজেই ধ্বংসবেন প্রায় পত্রিকায় দেখা যায় বিদেশ থেকে টাকা পয়সা বউয়ের নামে বউ আরেকজনের সঙ্গে চলে গেছে বউ সব টাকা পয়সা নিয়ে চলে গেছে কিছুই না এমনি কত মানুষ পাগল হয়ে যাচ্ছে অথচ চাকরি বাকরি যাই করুন সবকিছুর মলি হচ্ছে সুন্দর একটা পরিবার আর জন্য ছোট থেকেই আপনাকে গড়ি তুলতে বলা হয়েছে হাদিসে সাত বছর বয়স হলো বাচ্চাকে নিয়ে যাও সালাতে নিয়ে যাও দশ বছর হলো বাচ্চাকে শাসন করো যদি এটা না করো তুমি ব্যর্থ হবে ভবিষ্যতে তোমার ক্ষতি হবে আল্লাহ রসুল सल्लाम एक जापन निकटर मानूष छोर मध्य चाचा अब्बास अब्बास स्नेहर निजे घोड़ार पचने बसिए या गुलम्ला এ তাক্লাহ এহে ফাজ্লাহ ইহেফাজফাস্লাহ তাল তাইম্লা হে ছেলে গোলাম বলে ছোট্ট বাচ্চাদেরকে বৎস তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে তুমি যদি কোনো সাহায্য চাও আল্লাহ কাছে সাহায্য চাও অতটুকু ছোট্ট ছেলেকে কি উপদেষ্টা উনি দিচ্ছেন দেখেন উনি বলছেন না তোমার কিছু দরকার হলে আমার কাছে চাও আমার তোমার না। ও তা কিন্তু বলছে না ছোট থেকেই এমনি করে মুরব্বী বাচ্চাদের শেখাচ্ছেন তখন থেকে ওই বাচ্চা মাথা ঢুকে গেল যে আমাকে কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আমাকে সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করতে হবে আমি যদি আল্লাহর বিধানের হেফাজত করি আল্লাহ আমাকে হেফাজত করবেন অর্থাৎ আল্লাহর বিধান কী সালাদ শ্যাম হর চাকাত ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা এগুলি তো আল্লাহর বিধান যদি আল্লাহর বিধান আমি মেনে চলি আল্লাহ আমাকে হেফাজত করবেন অতটুকু ছোট্ট ছেলেকে আল্লাহর সব শিক্ষা দিচ্ছে না আমরা কি আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি না জন্মগ্রহণ করলেই আগে লারে লাপ্পা গান শোনায় আগডুম বাগডুম গান শেখানো শুরু হয়ে গেল সে কলমা শিখলো না নাম জানলেন না সে করে সে ঠিক আনাসদিন মালিকের অবস্থাও তাই গোলাম আনাসের আব্বা ছিলেন জায়দিন হারেসা মা স্ত্রী তিনি ছিলেন সোলাইম বনিস সোলাইম ছিলেন আসবে মালিকের মা দশ বছর তার বাড়িতে তিনি গোলামি করেছেন আমরা যাকে চাকর বলি কিন্তু আলদারসেলের গোলামি আর আমাদের গোলামি এক না বলছেন দশ বছর আমি তার বাড়িতে কাজ করেছি কোনোদিন একটা আহ শব্দ উচ্চারণ করেন তুই কাজটা কেন করলি এরকম একটা মনে পাওয়া ভাগ্যের ব্যাপার তাকে নিয়েও ঠিক একই অবস্থা বহু ঘটনা আপনি পাবেন সেখানে ছেলাত আদায় করছেন পিউশনের কাতারে দাঁড়িয়েছেন আনাস আনাসের মা উমেসলে আনাসকে ঘাট ধরে টেনিয়ে ডান পাশে দাঁড়াতে যে তুমি এখানে দাঁড়াও তুমি পুরুষ ছেলে আমার ডান পাশে দাঁড়াও এই যে আমার ইমামতি করার সময় দেখেন এই মামসা বাম পাশে দাঁড়ায় না মোকদি ড্যান পাশে দাঁড়ায় মূল কিন্তু এইখানে এই ঘটনা মহিলা যে পুরীর সঙ্গে এক কাথায় দাঁড়াতে পারে না এই হাদিসটাও কিন্তু এখান থেকে আনা হয়েছে তার মাকে বলা যায় তুমি পিছনে দাঁড়াও তুমি মহিলা প্রতি বড় আমার খালা কিন্তু পিছনে দাঁড়াও আমার সঙ্গে হবে না ওই ছোটো বাচ্চা আমার ডান করে দাঁড়াবে এমনি করে করে হাতে নাতে ট্রেনিং দিয়ে দিয়ে মানুষকে প্রশিক্ষণ দিয়ে ইসলামের সমাজ গঠিত হয়েছে শুধুমাত্র একটা উপদেশ দিয়ে দিলাম আর তাতেই হবে তা হবে না প্রত্যেক বাপ এবং প্রত্যেক মায়ের বড়ো দায়িত্ব তার পরিবারের হলা কুল্লকুমরাই কুল্লুকুমারি তোমার প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে ক্যামতের মাঠে শশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুই তাই নয় ইন্নাস কুল্লায় তোমার কান তোমার চোখ তোমার হৃদয় সবকিছুকে কিছুকে পৃথক পৃথক ठे जिज्ञासा अत सवधान अर्थ क्यय हमले क्य कर मे करके से गोयार मत ही थका लगभग खातर जातिर करबर जन क्षतिकर यदि ना करें चरम भाव बैर्थ हमें व्यर्थ होर्थर समाज बैर्थ পুরো দেশকে গড়ে তুলতে গেলে একটা মাস্টার পরিকল্পনা না নিয়ে কোনো কাজ করতে পারবেন না আজকে আলম সমাজের যে দুর্দশা দেখেন না ছেলে সামনে দিব্য তামাক জর্দা খাচ্ছে ছেলেবি প্রশ্ন করে আব্বা আপনি তো তামাক খান তো আমি একটু ইয়াবা খেলাম কোথায় রেখি আমি ইয়াবাকে দিব্যতে হেরিয়ে বেড়াচ্ছি আপনিও তো আমাকে দিব্য হেরিয়ে বেড়াচ্ছেন সমস্যার কোথায় বাবু কী জবাব দেবে বাবা তুই এক গাল দাঁড়িয়ে টুপি আর খুব মজা করে জ্বরদাস ভুর ভুর করে। এদের কে বুঝাবে মদের ব্যাখ্যাটা কি পরিষ্কার হাতে বলা জ্ঞানকে লোভ করে দেয় ওঠে তো মদ একটা সুস্থ মানুষ যখন তামাক খাবে ঘুরে পড়বে না তো ঘুষ থাকবে নাকি তাহলে তামাক হলো সমস্ত মদের উৎস এখানে অথচ বাংলাদেশের বাংলাদেশে বিশালভাবে চাষ হয় সরকারও নিষেধ করে না আমরাও করি না দীপুর তামাক বছা পয়সা দিয়ে আমরা হজ আমরা করে বেড়াচ্ছি তামাকও চলছে ওদিকে ফেন্সি চলছে কোনো সমস্যা নেই তা হবে না আগে নিজেকে সাবধান আল্লাহ হুকুম অস্তাবির আলাইয়া তুমি নিজে এ ব্যাপারে দৃঢ় থাকো এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি দূরতে যে ঘটনা আল্লাহ রসিলাম আমাদেরকে শুনিয়েছেন তিনটা যুবকের ঘটনা আজকের যুবকরা সব ভুলে গেছে এগুলো হাদিস থেকে নিয়ে আমরা এগুলো খালি মনে করি দিয়ে থাকে যুবকরা যদি মাথায় রাখে ঘটনাগুলো তাহলে তাদের ভুল খুব কমই হবে যারা রিয়াজুসা আলীম পড়েছেন যারা মিসকা করেছেন হাদিসটা আপনাদের সবাই জানা তিনজন যুবক রাস্তাতে হেঁটে চলেছে হঠাৎ প্রচুর বর্ষা এসে গেছে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে পাহাড় ভেঙে বড় পাথর ওই গুহার সামনে পড়ে গেছে তিনজন যুবক যথাশক্তি চেষ্টা করেও ওই পাথরটাকে সরাইতে পারে নি দেহের সর্বশক্তি নিয়োগ করে যখন ব্যর্থ হল তখন তারা বলল দেখো একটু পরেই আমরা সবাই মারা যাব কারণ এই বিশাল পাথর খণ্ড সরানো আমাদের পক্ষে আর সম্ভব নয় যদি না আল্লাহ পাকে রহমত হয় এসো আমরা জীবনে কোনো নেকির কাজ করে থাকলে সেই নেকির অশিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন হয়তো বা আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন তো অনেক চিন্তাভাবনা করে এক একজন একটা নেকির কথা সেদিন বলেছিল একটা ছেলে বলল হে আল্লাহ আমার বৃদ্ধ পিতা ছিল বৃদ্ধ পিতামাতা ছিল আমি তাদের জন্য দিন মাঠে ঘাটে কাজ করে দুধ নিয়ে আসতাম রাতের বেলা এসেছি দেরি হয়ে গেছে বৃদ্ধ মাথা আমার ঘুমিয়ে গেছে পায়ের কাছে আমার ছোট্ট বাচ্চারা ক্ষুধায় চিৎকার যে কান ছিল কিন্তু আমি বাচ্চাদেরকে না দিয়ে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম মায়ের মাথার কাছে হঠাৎ মা ঘুম থেকে জাগলেন যেগে বলছেন বাবা तुम बच्चा के खाइ किल मा के ना खाइए तो खाते परिनाल यदि शुद्म मायर महब्बते खुशी थको महादेव रक्षा पा बोला संगे शुंग संगे पाथरटा अल्प सरे जाए এরপরে আর বলছে আমার বাড়িতে একজন এক ব্যক্তি কাজ করেছিল কিন্তু মজুরি দেই নাই মজুরি না লোকটা চলে গেছে আমরা অবক্ষায় থাকলাম লোকটা আসবে আসে না বহুদিন পরে আসছে আমি তার মজুরি বাবদ একটা বকরি কিনেছিলাম পরে সেই বকরিটা লালন পালন করেছিলাম সেখানে অনেক বকরি হয়ে গেল। পরে গোয়াল ভর্তি বকরি দুম্বা সবগুলি আমি তাকে দিয়ে দিলাম ওই লোকটা বললো আমি তো মজুরি বাবদ এত বকরি পাবো না আমি বললাম হ্যাঁ যদি মূল তোমার মজুরি থেকেই এগুলো খরিদ করা অতএব সবগুলো মালিক তুমি সবই নিয়ে চলে যাও লোকটি আমাকে একটি বকরি ও বক্সিস দেয় নেই হে আল্লাহ যদি শুধুমাত্র ওই লোকটির আমানতের হক আদায়ের উদ্দেশ্যে এই কাজ আমি করে থাকি তাহলে তুমি আজকে এই মহাবিপদ থেকে আমাদের রক্ষা করো পাথর আর একটা গেল বলো আলহামদুলিল্লাহ এরপরে আরেকজন বলছে হে আল্লাহ আমি আমার চাস্ত বোনকে ভালোবাসতাম বিয়ে করবো ঠিকঠাক ছিল কিন্তু চূড়ান্ত মুহূর্তে বিয়ে না করে তারপর অন্যায় করতে চেষ্টা করেছিলাম ভাবে তাকে ভোগ করতে চেয়েছিলাম ওই বোনটি তখন বল ইয়ে তকেল্লা ইয়ে আহ হে আল্লাহর মন্দা তুমি আল্লাহকে ভয় করো আমার ইজ্জত নষ্ট কর না এটা শুনেই আমি লাভ দুটে চলে আসছি তোমার ভয়ে এই কঠিন অবস্থায় নিজের যৌন লালু দমন করে ফিরে এসেছিলাম কাদের আল্লাহ সেদিন তোমার ভয়ে যে কাজ আমি করেছি দুনিয়ার কেউ জানে না গোপনে আজকে তুমি যদি খুশি হয়ে থাকো সেদিন তোমাকে ভয় করার কারণে আজকে তুমি তার বিনিময়ে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করো সমস্যা সময় পুরো সরে গেল ওখান থেকে আলহামদুলিল্লাহ বোখারি ইসলামের হাদিস মিথ্যার কোন সুযোগ নাই নেকির মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন বিপদ থেকে উদ্ধার করবেন অর্থাৎ যথা সম্ভব নেকি উজ্জ্বল উপার্জন করুন হে যুবকরা সাধ্যমতো নেকি উপার্জনের প্রতিযোগিতা করো গোনা উপার্জন করো না যত বেশি নেকি আসবে তোমার আমল নামায় তত বেশি আল্লাহর রহমত নেমে আসবে তোমার জীবনে এটাই স্বাভাবিক কথা যে পরিবারে তাকোয়া বেশি সেই পরিবারে আল্লাহর রহমত বেশি ফল আদলে তাকোয়া এই আয়াতের সব শেষ কথাটাই হচ্ছে ফল্লাহকে বদলে তাকোয়া চূড়ান্ত পরিণাম নির্ভর করছে তাকোয়ার উপরে আল্লাহ কিভাবে আপনাকে আমাকে সাহায্য করবেন এটা আল্লাহর কাছে ছেড়ে দেন আপনার আমার দায়িত্ব হচ্ছে সেরেফ আল্লাহ ভীরুতা আফ্লা হকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীর অর্থাৎ প্রতিটি কাজে প্রতিটি কথায় আল্লাহকে ভয় করুন আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহর রহমত তালাশ করুন আল্লাহর রহমত আসলে মানুষের কোনো সাহায্যের কোন প্রয়োজন নাই আমাদের ব্যবহারিক জীবনে আমাদের বাস্তব জীবনে আমাদের বৈবাহিক জীবনের সর্বত্র এটাই নির্ভর করছে আর একটি হাদিস অশ্রয় মনে রাখবেন যখন বিবাহসাদী হয় বিবাহর পরে যে সন্তান আসে এ সম্পর্কে একটা মৌলিক হাদিস এসেছে আল্লাহ এটা হাদিসে কুৎসি আল্লাহ বলছেনহু দেখো এই মানুষ রেহেম অর্থাৎ মায়ের জারু যেটা রেহেমের সম্পর্ক এই শব্দটি আমি রহমান থেকে এসেছে আমি রহমান রাহেম এখান থেকে এসেছে যে ব্যক্তি রেহেমের সম্পর্ক অর্থাৎ রক্তের সম্পর্ক বিনষ্ট করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি আর যে ব্যক্তি রক্তের সম্পর্ক অক্ষুন্ন রাখে আমি তার সঙ্গে সম্পর্ক অক্ষুন্ন রাখি এটা এসেছে রেহেম স্বাধীনতুন মেলার আর্স রহমের সম্পর্ক আর সঙ্গে ঝুলন্ত থাকে এটা এসেছে কাত ও রেহেম ওই ব্যক্তি কখনই জানাতে প্রবেশ করবে না যে ব্যক্তি রক্তের সম্পর্ক বিনষ্ট করে হতে পারে ভাই অনেক দ্বন্দ্ব তো হতেই থাকে এটা স্বাভাবিক কথা হয়ই ভাই বোনের দ্বন্দ্ব ভাই ভাতজার দ্বন্দ্ব পরিবার জন্যে হতে পারে কিন্তু সবসময় এটা মাথা রাখতে হবে যে সে যাই হোক আমার রক্তের ভাই সে যাই হোক আমার রক্তের সম্পর্কিত রক্ত সম্পর্ক সম্পর্কে আমাদের মনে জিজ্ঞাসা হবেই হবে দুনিয়ার লোক আপনার যতই আপন হোক না কেন রক্তের সম্পর্কের সম্পর্কে জবাব দিয়ে তো আপনাকে করতেই হবে আল্লাহর কাছে অতএব সাধ্যমতো এ বিষয়টি মাথায় রাখবেন বিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছে যেটা সোশ্যাল কন্ট্যাক্ট যেন সামাজিক চুক্তি দি না বিয়ে যখন হয় আল্লাহকে সাক্ষের দিকে খোদ্দা করা হয় আরবির অর্থ কেউ বুঝে না এই আমি যখন কোথাও বিয়ে পড়াই আর কোরআন হাজির অর্থ করে বলিয়ে দিই তাদের স্বামী স্ত্রী উভয়কে অন্তত স্বামীকে অন্তত যে সামনে থাকে তাকে বলে দিই বাবা এর অর্থ কিন্তু এই যেটা প্রতি খাতেই আমরা পড়ি অতুল্লাহ আলু নবী আল্লাহ রহাম তোমার ভয় করো ওই সম্পর্ক সম্পর্কে তো রেহান এ সম্পর্কে যে বিষয়ে তোমার আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে বিয়ে হয়ে গেলে শুধু একটা কবুল না বিয়ে নয় পুরো দায় দায়িত্ব উভয় উভয়ের দায় দায়িত্ব গ্রহণ করা উভয় উভয়ের সম্মান গ্রহণ করা হন্না লেবাসুল্লাহ মানত লেবাসুল্লাহ হন্না স্ত্রী তোমার পোশাক তুমি স্ত্রীর পোশাক পোশাক ফেলে যেমন মানুষ চলতে পারে না ঠিক পরিবারিক জীবনে স্বামী স্ত্রীর পরস্পরকে ফেলে কখনই চলতে পারে না প্রত্যেকেই পরস্পরের দায়িত্বশীল স্বামীর দায়িত্ব স্ত্রী ভরণ করা স্ত্রীর দায়িত্ব নয় সংসারে ভরণ করা এটা ভুল চিন্তা দেশে হয়ে গেছে আজকাল ছেলেরা ওইসব থেকে বিয়ে করে যেসব মেয়েরা চাকরি বাকরি করে ধিক ওই সমস্ত পুরুষদের যারা স্ত্রীর কামাই করা পয়সায় সংসার চালানোর জন্য অন্তঃপক্ষে মনের মধ্যে আকাঙ্ক্ষা পোষণ করে এটা ইসলামের পরিবার জীবনের সম্পূর্ণ বিরোধী ইসলামিক পারিবারিক জীবন হচ্ছে স্বামী স্ত্রীর ভরণ পোষণ বহন করবে স্ত্রী এক্সট্রা কিছু করলে সেটা তার ব্যাপার ওটা আপনি হস্তক্ষেপ করবেন না কিন্তু আপনারই দায়িত্ব হচ্ছে পরিবারের ভরণ এই চিন্তাটা নিয়ে বিয়ে করতে হয় আর বিয়ে শির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন বিয়ে শী থাক চূড়ান্ত অবস্থায় শেষ করতে হয় কোনো অবস্থাতেই যেন বিচ্ছিন্ন না হয় সেই চেষ্টা উভয়েই যেন পুরাপুরি করেন এই বিষয়টি মাথায় রাখতে হবে কারণ এর মাধ্যমে সন্তান আসবে এর মাধ্যমে আগামী দিনে ভবিষ্যৎ নির্ভর করছে আর এইখানে জড়িত হয়ে যাচ্ছে আরও দুটা ফ্যামিলি শ্বশুরের ফ্যামিলি বাপের ফ্যামিলি কোরআনের দুটা শব্দেই উচ্চ হয়েছে সাহারান মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি এই বিষয়টাও কোরআনে উল্লেখিত হয়েছে একটা ও অসহারান নিজের বাপের দিক নসব আর একটা শ্বশুরের দিক দিয়ে নসব জুটে একত্রিত হওয়ার পরে পরে একটা বংশের সৃষ্টি হয় প্রখ্যাত খলিফা উমাইয়া খলিফা হাইসাম আব্দুল মালিক এরা ছিল আলীদের আলী পন্থীদের বিরোধী এরা সবসময় চাইতো যাতে আলীর বংশীয়দের বদনাম হয় একদিন ইমাম জহুরকে ডেকে বলছে আচ্ছা আপনি বলুন তো যে এই যে আয়সাকে যে বদনাম করেছিল ওটা কি এটা আলী না না আসার বিরুদ্ধে বদনাম আলী করেনি এটা করেছিল আবদুল্লাহ মুনাফেকদের সর্দার খেপে গেছে এটা হাজ্রদের ঘটনা হাজ্জাত বলছে বলুন তো দেখি হাসান হোসেন কি আসলে রসুলের বংশের লোক অবশ্যই কী করে হয় প্রমাণ দিতে হবে আপনাকে ছাড়া হবে না তখন কোরআন থেকে দলিল দিলেন সুরাহ আয়াত পড়ে যেখানে একটা না আল্লাপাক এক সতেরো জন রবীর নাম বলেছেন তার মধ্যে ঈসা মরিয়াম নামও আছে বলেন দেখো মরিয়াম পুত্র ঈশা আল্লাহর রহমত প্রাপ্ত বন্ধা আল্লাহ কিন্তু ঈশার বাপের নাম বলেন নাই অত শুধু বাপের নামেই যে বংশ হয় এটা ঠিক নয় মায়ের নামও বংশ হয় অত মাতৃধারাকেও আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন তাই না হাসান হোসেন তো রসুলি নানা হিসেবে বেশি পরিচিত আলীর ছেলে হিসেবে অত পরিচিত নয় রসুলের নাতি হিসেবে বেশি পরিচিত তো রসুলের নাতি হওয়া যেন হাজার চাচ্ছিল যেন হাসান হোসেন কেউ মেরেছে তো হোসেনকে কার হত্যা করে নি তো সেই যাতে হোসেনের পক্ষে মানুষ না যায় হোসেনের দিকে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায় একজন ওদের চেষ্টা ছিল তো হোসেন কিছুই না কারণ ওদের বংশ বংশধরি না এটা প্রমাণ করার চেষ্টা করেছিল অথচ আলহামদুলিল্লাহ সেই যুগের খ্যাতন তাবিরা মুখের উপরে জবাব দিয়েছে একটু হাজাদের ভয় করে নেয় যে হাজ যখন মারা যায় তাকে বলা হতো কষাই উনি যেদিন মারা যান সেদিন এক লক্ষ ২০ হাজার আলে জেলখানায় ছিল এতটা কষাই সামনে এরকম হকতা বলার সাহস যুগে সেদিনের মধ্যে ছিল পরিষ্কার বলে দিলেন অসম্ভব আপনি বললেন বললেন শুধু হবে কোরআন বলছে হবে যদি ঈশা তার মায়ের বংশ হয় তাহলে হোসেন তার মা ফাতেমার বংশ কেন হবে না আর আল্লাহ বলছে ইন্ খালাক ইসলাম আমি আমাদের মায়ে এবং বাবার উভয় বিস্তৃত শুক্রের মাধ্যমে সন্তান তৈরি হয় শুধুমাত্র বাবার মাধ্যমে হয় না অতএব বংশধারা শুধু বাপের দিক দিয়ে হয় না মায়ের দিক দিয়েও হয় বিবাহ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা পবিত্র সম্পর্ক আজকাল আমরা ওটা ভুলে গেছি বিয়ে হচ্ছে কখন বে তারা বিয়ে দিচ্ছে চলে যাচ্ছে এ কি আজকে এখানে কাল ওখানে কাল পরশু ওখানে এটা খেলা শুরু হয়েছে বিবাহ নিয়ে খেলা চলবে না পাশ্চাত্য বিশ্ব এগুলো হতে পারে ইসলামী বিশ্ব এগুলো হতে পারে না মুসলমান আল্লাহকে ভয় করে সবার আগে যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অতএার কাছে কি কই ফের দেবো আমি যে স্ত্রীকে আমি নিয়ে এসেছি আল্লাহর নামে আল্লাহর উপরে সবর্দ করে যাকে বিবাহ করেছি কবুল বলেছি আল্লাহ আপনার কবুল শুনেছেন এটা কিন্তু আল্লাহ কাছে ধরা পড়ে যাবে অতএব সাবধান এরপর সব স্ত্রী পারস্পরিক হক আছে এগুলো আরেক দিন শুনবেন প্রত্যেকেই প্রত্যেকের প্রতি দায়িত্বশীল এটা মনে রাখতে হবে স্ত্রীরা যেন শুধুমাত্র বেহাল হয়ে সমাজের কাটানো হয় সংসারে কাটানো হয় এদিকে তাদের খেয়াল রাখতে হবে ঠিক স্বামীর যেন স্ত্রীদের প্রতি যথাযথ হক আদায় করে এটাও খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান সন্তান সবাইকে নিয়ে একটা পরিবার যে পরিবার যত সুন্দর হবে সমাজ তত সুন্দর হবে এজন্যই আল্লাহ বলতে ছিল তহ্যাশো বত্রিশ আমরা আজকে পড়েছি ওহ কাবিস তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও অস্তাবের আলাইহা এবং তুমি নিজের সালাতের উপরে দৃঢ় থাকোকা রিসকান আমি তোমার কাছে রুজি চাই না নাহানু নার চো আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি ওলা আকা বে তাকোয়া শুভ পরিণাম নির্ভর করছে তাকোয়ার উপরে অতএব পরিবারের তাকোয়া বৃদ্ধি করুন আল্লাহ ভীতি বৃদ্ধি করুন কথায় কথায় বাচ্চাদেরকে আল্লাহর ভয়ে দেখান আব্বু এটা নিও না আল্লাহ গোনা দেবে ও আল্লাহ বোঝে না গোনাও বোঝে না এটা বলতে হবে আপনাকে আব্বু এটা করতে নেই আল্লাহ গোনা দেবে এটা আমাকে মারতে নেই তা আল্লাহ জান্ন হাত পোড়াই দেবে এইসব কথা আপনি বলেন দেখেন দেখো আব্বু তুমি যদি আমার সঙ্গে সেলাত আদায় করো তুমি জান্নাতে চলে যাবে জান্নাতে কি কী আছে আব্বু জান্নাতে গাছ আছে ফল আছে আকুল আছে নেম গাছ আছে এমনি করে যে যদি বাপমা গল্প করে বাচ্চাদের সঙ্গে ওই বাচ্চা কিন্তু সরো থেকেই জান্নাত জাহান্নার সময় একটা আইডিয়া তৈরি হয়ে গেল এমনি করে যদি প্রত্যেক পরিবারে আমরা আমাদের বাচ্চাদের গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশের সমাজ সুন্দর সমাজে পরিণত হবে শুধু লাঠি পেঠা করে হবে না আল্লাহকে আমাদের সবাইকে ছত্রের সুন্দর পরিবার গড়া তহসিক দান করুন আমি আস্তাখুল্লাহ সাহি ইসলামী